সমিল্ রহ মহি উল্হদি সবিলি আদৌ ইর হিয়াল বসে রিতি ও সুবহ নম লোহম অনবিন মুশ্রিকে صلى الله دستور وخير الخلق اسوتنا بسنته جنى نوري لهدي الحق ارشدنا صلى الله عليه دستور وخير الخلق اسوتنا بسنته جنى كتاب الله دستوري مخيب الخلق قصتنا بسنته جنانوري نهجي الحق ارشدنا لنجتمع حاضرنا القران فاذكر الله يسعدنا عرفنا اخوة الايمان وللاخيار صحبتنا السلام عليكم ورحمه الله وبركاته بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین والصلاة والسلام على سيد المرسلین نبينا محمد وعلى آله وصحبه اجمعین اما بعد فقد قال المعلف رحمه الله تعالی وقد دخل في هذه الجملة ما وصف الله به نفسه في سورة الإخلاص التي تعدل ثلث القرآن حيث يقول قل هو اللہ احد اللہ السمد لم يلد ولم يولد ولم يکل له کفواً احد وما وصف به نفسه في اعظم ايات من في كتابه حيث يقول الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم মোহনাল সমস্ত প্রশংসা তার নাম গোনা বলি তে তাঁর কাজে তার ইবাদত বন্দী সবকিছু তো শরিক যার কোন শরিক নেই অংশীদার নেই সালাত এবং সালাম নাজিলক প্রেম মোহাম্মদ রসোল্লা সাল আল্লাহ সালামের প্রতি যিনি আল্লাহ রবুল্লা আলমিন সম্পর্কে আল্লাহ রবুল্লা আলম পরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন আমাদের দর্শের বিষয়বস্তু আকিদা ওয়াসে থেকে তৃতীয় পর্ব আল্লাহ রবুল্ আলমিনের নাম এবং গুণাবলীর দলিল প্রমাণ কোরআনী করিম থেকে তাই ভাষ্যকার বলছেন আল কিসমুল আউয়াল প্রথম অংশ হচ্ছে বা প্রথম অধ্যায় হচ্ছে আল ইস্তেদলাল ও আলাহ ইসবাতে আসমা ইহা সেফা তেহমিন আল কোরআনিল করিম আল্লাহাবুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে এবং সুন্দর সুন্দর গোনাবলী রয়েছে সেগুলির প্রমাণের দলিল প্রমাণ সেগুলির প্রমাণ বা দলিল করানি করিম থেকে প্রথম যে বিষয়টি এতে আসবে যে আল্লাহ রব্বুল আলমিনের যে সব গুণাবলী রয়েছে সেগুলি ইতিবাচক করেছে আর নেতিবাচক রয়েছে মানে আল্লাহ রবুল আলমিনের যেগুলি সুন্দর গুণ হতে পারে সেগুলি ইতিবাচক হ্যাঁ আছে এগুলো আর যেগুলি আল্লাহ রবুল আলমী সম্পর্কে বললে ত্রুটি হয় ঘাটতি হয় दुर्बलता प्रकाश पाई से मुक्त अर्थात नेतिबाचक गुणी नहीं गुणगुली जेमन सृष्टि दिए गत सप्ताह बुझे छत्येक गुण आधीवाचक गुण आद रकम गुण से पूर्ण लोक और था, गुली हो नेती जो इतिबाचक गुण थे नेतिबाचक गुण ना थके तो खराब लोक अथवाचक गुण तो आतीवाचक ना खराब लोक कैमन इतिबाचक गुण मान भलो दिक्कत ठीक ना जेमन अख्नि नम्रभाषी धर्शील भलो मानुषि इत्यादि एग्लैसे इतिबाचक हाँ आगे थकले मानुष प्रशंसा पाए तुम भलो আপনার নেতিবাচক গুণ হইতে হবে যে আপনার মধ্যে রাগ নেই আপনার ভিতরটা খারাপ নাই আপনার মধ্যে হিংসা বিদ্বেষ নেই আপনি একজন বীরপুরুষ মানুষ আপনার মধ্যে কাপুরুষতা নেই কাপুরুষতা নেই নেই করে যেগুলো খারাপ দিক নেই নেতিবাচক গুণ যদি থাকে আর ইতিবাচক থাকে পজিটিভও আছে আর নেগেটিভ আছে তাহলে আপনি ভালো মানুষ তাই না কিন্তু শুধু নেগেটিভ আছে মানে আপনার মধ্যে এই নেই এই নেই এই নেই এই নেই খারাপ দিকগুলো নেই ভালো দিক ভালো দিক পজিটিভ নেই তাহলে তো ভালো হইতে পারছেন না ঠিক না একজন চরিত্র বান হওয়ার জন্য কি লাগবে বা একজন মানুষের মতো মানুষ হওয়ার জন্য এটি বাচক ভালো গুনগরি লাগবে আর খারাপ গুন থেকে মুক্ত হওয়া লাগবে সহজ মাসে আপনার মধ্যে ভালো দিক আছে কিন্তু খারাপ দিক থেকে বাঁচেন না ভালো দিক আছে যেমন আপনার রাকিদে ঠিক এই দিয়ে বুঝে এখন আপনার নামাজ আছে আপনি মার্শাল রোজাদার রোজা রাখেন হ্যাঁ জাকাত দেন হ্যাঁ নেতিবাচক নেই মানে আপনার খারাপ গুণ বাঁচতে হবে তাই না খারাপ দোষগুলো থেকে বাঁচতে হবে সেগুলো তো না ফিল্ম দেখে পিঠা কথা বলে অধা খেলাফি করে টাকা পয়সার ধার নিয়ে হাত ভারি হাতভারি করে খারাপ তাহলে কি ভালো হইতে পারবেন যেমন সুরা এখলাস কথা আজকে আসবে যাতে আল্লাহ রব আল ইতিবাচক সিফাত গুণ রয়েছে সিফাত ইসবাত যেগুলো মানে যেগুলোকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে আর নাফিও রয়েছে নেতিবাচক রয়েছে যেগুলি আল্লাহর জন্য নয় আল্লাহর উপর আয়াত ইতিবাচক গুণ রয়েছে এবং নেতিবাচক রয়েছে এই দুটো দিয়ে শুরু করি এ সম্পর্কে অনেক কথাই রয়েছে বলছেন তাই ভাষ্যকার যে কোরআন করিম থেকে আল্লাহ রব আলমের নাম এবং গোনাবলির প্রমাণের ওপর দলিল তার মধ্যে প্রথম বলছেন আল জামি তালা মহানবাচক আছে দুটোই একত্রিত হয়েছে এই মর্মে শেখ হলিস রহমতাল এর এখন উক্তিগুলি তিনি তাঁর কিতাবের এবারত বলছি ওয়াকাল্লাহ এই বিষয়ে অন্তর্ভুক্ত হচ্ছে ওই সব বিষয়গুলি এ সম্পর্কে অন্তর্ভুক্ত হচ্ছে ওই বিষয়গুলি মা ওয়াসফিল যা আল্লাহ আলমী নিজের সম্পর্কে বর্ণনা করেছেন সুরা ইখলাস এরই অন্তর্ভুক্ত হচ্ছে ওইসব গুণাবলী যা রব আলমী বর্ণনা করেছেন কিসে সুরা ইখলাসে তার সম্পর্কে নিজ সম্পর্কে যেই সুরা এখলাস এল্লাতি তা সুরা কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ বা এক ভাগের সমান এক তৃতীয় অংশের সমান কোন দিক থেকে সুরা এখলাস কে সোলসুল কোরআন কোরআনের এক তৃতীয় অংশ বলা হয়েছে সেটা ইনশাল্লাহ ব্যাখ্যা করে বোঝাব দুটো দিক বলা হয়েছে ওর মধ্যে প্রসিদ্ধ আল্লাহ কি বলেছেন হে নবী হে রসুল বলে দাও বা বলো তাই না যখন আল্লাহ বলছেন বলা হচ্ছে কুল বলে দাও কাকে বলা হচ্ছে নবী তাহলে তাহলে কোন অন্য মানুষের কথা নয় কোরআন কি বলছিল নবীর কথা হ্যাঁ বা নবীর রচিত তাহলে সে মৃত্যু কারণ যদি তাই হইতো তাহলে কুল বলা হইতো না অযৌক্তিক কথা আপনার নিজের কথা কুল বলবেন বলো নাকি রাস কথা বলে তো কুল বলা হইতো না তাহলে কুল যখন সম্বোধন করা হচ্ছে তাহলে বুঝা গেল যে এই কথাগুলি সম্বোধন করা হচ্ছে তিনি আল্লাহ এক ও তিনি আল্লাহ এক ও একচক না ইতিবাচক হ্যাঁ ইতিবাচক আল্লাহ এক হ্যাঁ अल्लाहुमोखेक्षी सबको कथा जो चाहते अर्थ करबुल आलमीनर समस्त सृष्टि जगत सबकिखापेक्षी সবকিছু হতে অমোখাপেক্ষী স্রষ্টা ছাড়া কারো নেই হ্যাঁ তাই না আমরা সবকিছু মুখাপেক্ষি সবকিছুতেই মুখাপেক্ষী মহতা হচ্ছে আল্লাহমাদ এটা হচ্ছে ইতিবাচক তাই না আল্লাহ রাবুল আলমিন কারো মুখাপেক্ষী নন আর সবকিছু তার মুখাপেক্ষী লাম মানে না তাই না তার মানে তিনি জাতক নন তাই না লামিয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি কারো জন্মদাতা নন কারো বাপ না সোজা কথা যেমন খ্রিস্টানরা বলছে যে ঈসা সালাম আল্লাহর পুত্র ঈসা আল্লাহর পুত্র হয় আবু ঈসা ঈসার পিতা হ্যাঁ তারা তাদের এই ধর্মে মিথ্যাবাদী ওয়ালামিউল আর তিনি কারো হ্যাঁ সন্তান বা কারো পক্ষ থেকে জন্ম নেননি ওলামিউল নেতিবাচক দুটো হলো তৃতীয় নেতিবাচক তার কহন কেউ সমকক্ষ বা সমতুল্য নয়ালামু তার কেউ নেই কোফু কোফু মানে সমান হওয়া তার কেউ সমান্যে সমকক্ষ সমতুল্য নেই এই ছিল সুরা এখলাসে সংক্ষিপ্ত তরজমা এর থেকে যে বিষয়টি বুঝাতেছে সেটা হচ্ছে বিস্তারিত তফসিল না করে যে সেটা হচ্ছে সুরা এখালাসে কি রয়েছে আল্লাহ রব্লা আলমিনের গোণাবলি বর্ণনা করা হয়েছে গোনাবলী ইতিবাচক হ্যাঁ বর্ণনা করা হয়েছে আল্লাহ আহাদ আল্লাহ নেতিবাচক আল্লাহআক উল্লাহমাদ পাঁচটি যেন এখানে গুণ বর্ণনা করা হয়েছে আচ্ছা এই সুরাকে নবী করিম সাল্লা ইসলামের হাদিসে কোরআনের তৃতীয় অংশ বলা হয়েছে তাই না এক ভাগ কোন দিক থেকে যে একদলের দিক থেকে দিক থেকে যদি হয় এটা একটি উক্তি বলছি সহাবের দিক থেকে যদি হয় আর কেউ যদি এরকম করে আমি গোটা কোরআন পড়ব না দশ পারা পড়তে আমাকে তো গোটা মাস লাগতে পারে হ্যাঁ আমি একবার এক্লাস পড়িনি দশ পাড়া সবাব পেয়ে গেল আজকালকার মুসলিমের অধিকাংশ রমজান মাসে কোরআন পড়ে তো রমজান মাস যদি তার এটাই তৈরিকা থাকে যে শুধু সুরে একলা তিনবার করে পড়ে এক খতম সুরা একলাশ তিনবার পড়লো এক খতমের আর গোটা কোরআন ওটাই চর্চা করলো না পড়লো না গেল। একটা লোক ত্রিশ পারা কোরআন পড়তি বিশ মিনিট করে যদি লাগান হক আস মিনিট কম্পকে লাগাইতাম আমি বিশ মিনিট কমে পড়ি না আঠারো থেকে বিশ মিনিট আর যুগে যখন বুঝতাম না হ্যাঁ যে কালে বুঝতাম না সেই কালে তেরো মিনিটে পড়েছি আপনাদেরকে বলছি তারপরে তবা করেছি ওটা যখন সেই বিষয় জানতে পারলাম কোরআন এইভাবে পড়া যায় নয় যেভাবে বাংলাদেশ পাকিস্তানের তারা পড়ায় যে পড়ে সেভাবে পড়াই তারাও গুণাগার তাতে গোনাতে কত ঘন্টা লাগে সামান্য কিভাবে কেউ পাঁচ মিনিট মেহনত করলো না তিন মিনিট তিন মিনিট লাগলো না তাকে তিনবার কয়েক আর কেউ কয়েক ঘন্টা সারাদিনও শেষ করতে পারবে না ত্রিশবার এক সমান বিষয়টি যুক্তি যুক্তিসঙ্গত নয় তবে কারো ক্ষেত্রে সেটা প্রযোজ্য হইতে পারে কখনো কখনো প্রযোজ্য হইতে পারে এই অর্থ যদি সময় দুশো একালাস পড়বে না আর তিরিশ পার এটা হতে পারে না তবে কখনো ব্যস্ততার জীবন হ্যাঁ আমি পড়ার সুযোগই পাচ্ছি না বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে বিভিন্ন ক্ষেত্রে একজন নেসলিম একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধা সারা জীবন পড়ার সুযোগ হয়নি তার বাপ মা পড়ায়নি বার্ধক্য করানি কিছু জানে সুরেখলাশ জানে আল্লাহর কাছে সে আশা রাখে তার ক্ষেত্রে যদি বলেন ওইযেন ব্যক্তি এবং অবস্থা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ অবস্থার ক্ষেত্রে এই অর্থ নেওয়া যেতে পারে কিন্তু নয় যে আপনারা সকলে তিনবার করে কুল আল্লাহ পড়বেন আর আমি তিরিশ পারা কোরআন পড়ব আমার সময় নাকি হ্যাঁ নবিসাম একথা বলেননি যে ফিল আজরে আল্লাহ আহাদ ষোলো সাল কোরআন ফিল আজরে বলেছেন এটা অল আমাদের একটা ভাষ্য তারপরেও সেটা একবার ওড়িয়ে দেওয়া যায় না ব্যক্তি অবস্থা আর ক্ষেত্রে ঠিক এবং সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা একমত সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে সেটা হচ্ছে বিষয়বস্তুর দিক দিয়ে কোরআনিকারিমের গোটাটাই যদি স্টাডি করেন তা দেখেন কোরআনকারিমের তিন রকমের বিষয়বস্তু রয়েছে এই কথাই বলেছেন এখান ভাসকার আল্লাহ তার নাম গোনাবলিতে এক আল্লাহ রব তার কাজে রবাতে এক আল্লাহ তার এবাদত বন্দিগিতে এক আল্লাহ রব আলমের যে আদেশ নিষেধ একমাত্র আল্লাহর চরম আল্লাহুল द्वित आलोचना घटनावल कह तहिद शिखार जन एम तहिदी उत्तम परिणाम आल्लाहिद्रोह আর এসব কাহিনী বর্ণনা করা হয়েছে বহু ঘটনা বলি রয়েছে বহু জাতির আর আর একটা দিক রয়েছে বিধিবিধান বিধান হুকুম হালাল হারাম জায়েজ ব্যবসা জায়েজ আর সুদ হারাম আহ রেবা হুকুম হকাম এ বাদত বন্দেগিও আছে আছে সলাত সলাত হুকুম হকাম আছে রোজা হজ ওমরা হেজাব পর্দা হ্যাঁ হালাল হারাম জায়েজ নাজেজ বহু বিষয় রয়েছে বিধি বিধান হ্যাঁ বর্ণনা করা হয় এই সুরায় রী রয়েছে একটি হাদিস রয়েছে এক সাহাবি চিন্তা করলেন আমি প্রত্যেক রাখাতে পড়তে থাকবো ওই আদি সে শোনায় আবু সাইদি খুদের রোজী আল্লাহ বর্ণিত বলছেন আনার রাজনা স্বামী রাজনী একরা একজন মানুষ আর একজন মানুষের কাছ থেকে শুনলো মানে এক সাহাবি আর সাহাবি পড়তে শুনলো কিছু যখন সকাল হলো যা ইলাম সাল্লাহ করিম সালামের কাছে আসলো ফাজাকার আল্লাহু আলিকা এই ঘটনা উল্লেখ করলো যে ঘটনা এই মর্মে এটা মনে হচ্ছে যে এইরকম যে একদিনের ঘটনা আর আরেকটা ঘটনা রয়েছে যে এক সফরে ছিল সেই ঘটনা তো হইতে পারে দুটা ঘটনা এরকম হয়েছে অথবা একটা কি এখানে সংক্ষেপ করা হয়েছে মনে করলো যে কি শুধু আজ কেউ যদি ঠিক না ভাববে যে ভুলে গেছে প্রথম প্রথম রাখা তো আল্লাহ আর দ্বিতীয় রাখাতেও কুলোয়াল্লাহ আজকালকার মুসলিম জনগণ মনে করবে যে ভুল করেছে অথচ জায়েজ। কোনো অসুবিধা নেই দুই না গাদি পড়ে অসুবিধা নেই ঠিক কিনা কিন্তু মুসলিম জনগণ আজকাল দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এ মহামের উপর সমালোচনা মন্তব্য শুরু করে দিবে হ্যাঁ যদি সামনে না এই রকম তা দিল ষোলো সাল কোরআন এই সুরায় এখলাস কোরআনের তিন ভাগের সমান তিন ভাগের এক ভাগের সমান তৃতীয় অংশের সমান ষোলো সাল এক তৃতীয় অংশের সমান যে এইটা হাদিসের পর্যন্ত পৌঁছে যায় এই সুরাতে যেটা দেখাতে চেয়েছেন সেটা একটু আগে বলে দিলাম কি দেখাতে চেয়েছেন লেখক আল্লাহ আলমিনের ইতিবাচক গুণ আছে হ্যাঁ আছে আর নাও আছে সংক্ষেপে বলতে গেলে পাঁচটি তাহলে কি রয়েছে পাঁচটি রব্বুল আলমিন গুণ রয়েছে দুইটি হচ্ছে ইতিবাচক আল্লাহ আহাদ আল্লাহ ওসম আর নেতিবাচক গুণ হচ্ছে আল্লাহ মানে একটি করলাম সেটা হচ্ছে আস মানে হচ্ছে আস মানে মালিক जिन्ह मालिकानाई मर्यादायर महत्वता लाभ करबुलते पूर्ण महत्व बड़े पूर्ण पक्षान पृथ्वी कौन शक्ति आ मालिका नहीं একেবারে পূর্ণ না দিকে যদি দেখা যায় খুব শক্তিশালী আরেক দিকে দুর্বল তাই না কারো কাছে শক্তিশালী হইলে আর কারো কাছে গিয়ে হার মানতে হচ্ছে তাই না একজন দেশের একটা সরকার একজন বড় অপরাধীর সামনে হার মানছে একজন অপরাধীকে ধরতে পারে না গোটা দেশের প্রশাসন হচ্ছে না হাত ছাড়া তলাশ করে পাচ্ছে না হ্যাঁ কিন্তু রবমিনে আয়াত আর যা রবুল আলমিন বর্ণনা করেছেন তার নিজ সম্পর্কে মহান আয়াতে তার কিতাবের তাঁর কিতাবের আল কোরআম একটি মহান আয়াতে মহান আয়াত কোন আয়াত কে বলা হয়েছে একটি হচ্ছে মহান সুরা আর হচ্ছে মহান আয়াত মহান সুরা কি জানেন আজ কোরআন হাদিস আছে কি আজম কোরআনের মহান মহান মানে এর দিক থেকে বড় না হ্যাঁ আয়াতের সংখ্যার দিক থেকে বড় বা বাক্যের দিক দিয়ে বড় এগুলো সুরা বা কারা জি হ্যাঁ তার ফজিলতের দিক থেকে দিক থেকে অর্থের দিক থেকে যে ইত্যাদি মর্যাদার দিক থেকে সুরেহা হচ্ছে সবচেয়ে মহান সুরা আর আয়াতের দিক থেকে সবচেয়ে মহান আয়াত হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি কেন বলা হয় জিজ্ঞেস করে কি বলেন হ্যাঁ অর্থাৎ এমন আয়াত যে আয়াতির আলোচনা এসছে রবীন্দন আলোচনা সুরায় বাক সুরায় বাকার কেন বলা হয় যে সুরাই গাভী বাকার ঘটনা বর্ণনা করা হয়েছে আলে ইমরানকে আল ইমরান কেন বলা হয় যে সুরাই এমরান পরিবারের ঘটনা বর্ণনা করা হয়েছে হ্যাঁ সত্তা এল্লাহ যার ছাড়া কোন সত্য তো উপাস্য মাহবুদ নেই লাহ কোনো সত্য উপাস্য নেই তার ইসম হচ্ছে তার একটা খবর লাগবে আরবি গ্রামার যারা বুঝেন তাদের জন্য আর খবরটা এখানে উজ্জ্ব আছে ক্যালমা তাই এই জন্য আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য সত্য নেই বলবেন আর মাতিল মাহবুদ অনেক আছে খবর হচ্ছে বর্ণনা করা হচ্ছে আলহ আল্লাহ আল্ হাই কাই যিনি আলহাই আল্ হাই মানে চিরঞ্জীব যার জীবনের শুরু নেই শেষ নেই সময় তিনি আছেন আর সময় থাকবেন এবং তার সৃষ্টিকে ধরে না রাখেন তো সবকিছুই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে জি কয়ুম ও একটি দুয়াতে এসেছে আসমান এবং জমিনের ধারণকারী আল্লাহ জি আল্লাহ আকাশ সমূহ এবং ধ্বংস হওয়া থেকে নোম লাহো মাফিস যখন বুঝে নিয়েছেন ইতিবাচক আর নেতিবাচক গন্ত নিজেরা বলতে পারবেন এখন আল্লাহ আল্লাহর নাম তাই না সত্যগত নাম তিনি ছাড়া কোন সত্য উপাস্য নেই তিনি একমাত্র ইতিবাচক না নেতিবাচক ইতিবাচক আল্লাহর হায়াত রয়েছে হ্যাঁ চিরঞ্জীব তিনি এবং আল্লাহ যে কায়ে এবং সবকিছু ধারণকারী জি নেতিবাজার সেনা তাকে কি স্পর্শ করে না সেনাতুন মানে তন্দরা স্পর্শ করে না আমাদেরকে তন্দ্রা স্পর্শ করে তাই না দেখেন এখানে অনেকে ঝিমাচ্ছেন কিন্তু হ্যাঁ অনেকে ক্লান্ত না এমনি বসে তারপরে ঝিমাচ্ছেন দুর্বলতা আমাদের আছে আল্লাহ দুর্বলতা মুক্ত যেই গণগুলি মানুষের সৃষ্টির দুর্বলতা প্রকাশ করে সে সমস্ত গুণ থেকে দোষ থেকে আল্লাহ মুক্ত আল্লাহ যদি তাহলে আর যিনি দুর্বল তিনি সৃষ্টিকর্তা হইতে পারেন না সেটা তার রিয়ত প্রশ্ন উঠে যেতান এবং নিদ্রাও তাকে স্পর্শ করে না আর নিদ্রা তেনিজ্ঞেস করা আপনাকে যে এই লোকটি ঝিমাচ্ছে আর এই লোক ঘুমাচ্ছে পার্থক্য কি দেখি আপনাদের বিবেক দিয়ে হ্যাঁ আর ঘুম এইভাবে সংজ্ঞায় ডেফিনেশন এইভাবে ঝিমাইলেও সব দিশা পাই আমার আজ কি হচ্ছে না হচ্ছে যে ঝিমাচ্ছে কানে আওয়াজ পৌঁছিছে আমার ঝিমাচ্ছে হ্যাঁ অন্তর ঘুমিয়ে যায়নি শুধু চোখ ঘুমাচ্ছে চোখ ধরে রাখতে পারছে না বুঝা গেছে আর নিদ্রা যখন চলে আসে আশেপাশে কে কি বলছে না বলছে ওইসব হারে গেছে শেষ জি তো নিদ্রা সম্পর্কের সাথে সম্পর্ক আর সেনা বা নাস এর আরেকটি আরবি আছে তন্দ্রা মানে হচ্ছে হয়ে গেল সেনা তো দুটি হচ্ছে নেতিবাচক গুণ তাই না না এগুলো চলবে না আল্লাহর ক্ষেত্রে তনরা চলবে না চলবে না আকাশ সমূহ এবং জমিনে যা কিছু রয়েছে কার নেতিবাচক আমাদের নিজের বাড়িতে যা আছে সেটিরও মালিক না আরে নিজের বেতনটারও মালিক হইতে পারেন না বেতন পাচ্ছেন আপনি আর ওপর ওর ওপর মালিকানা চালাচ্ছে আপনার ওয়াইফ হয় বেতন কত টাকা তোমার বাপকে পাঠাইলে কত টাকা তোমার মাকে বলছে পাঁচ হাজার টাকা পাঠিয়েছি দিল ঝগড়া লাগিয়ে আপনার সাথে অথচ বেতন আপনার কত দুর্বল আমরা তাহলে চিন্তা করেন তারপরে যদি চলেও সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হলে আর মালিকানা চলে না মরে গেলে না করতে পারে ইল্লা তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ হয় আল্লাহ কাছে সুপারিশ হবে আল্লাহর কাছে কি হবে সুপারিশ হবে সাফাত কাকে বলে সুপারিশ কাকে বলে সহজ ভাষায় সুপারিশ বুঝান তো দেখি সুপারিশ কাকে বলে সুপারিশ খুব সহজ ভাষা সুপারিশ অন্যের জন্য হ্যাঁ কারো কাছে কোনো কিছু চাওয়া অন্যের জন্য নিজের জন্য না আপনি নিজের জন্য চাচ্ছেন বলবেনা যে আমি সুপারিশ করছি আপনার কাছে তাই না। অন্যের জন্য কোন কিছু চাওয়া তাই সঙ্গাই বলছেন না অন্যের জন্য যদি ভালো কিছু চান তো সুপারিশ একটু আমার জন্য একটু সুপারিশ করে দেন তো ম্যানেজারের কাছে তার মানে কিছু ভালো চেয়ে দেন হ্যাঁ মন্দ মন্দ চাওয়ার ক্ষেত্রে কিন্তু সুপারিশ বলা হবে না سوپارش دنیا کارتھو سوپارش کردہ رب اللہ علمارش ہوتا এদের হিসাবার ব্যবস্থা করো যখন সাফাতে বিরহৎ সাফাতে রয়েছে রসলামের এরা আজাবকে হালকা করো কল্যাণ কামনা কাছে আখেরাতের দোয়া অন্যের জন্য আখেরাতের দোয়া অন্যের জন্য দু সেটা দোয়া এই জন্য নবী কেন্লাহিসাম সুপারিশ করার জন্য কি করবেন শেষ পড়ে যাবেন লুটিয়ে এবং তুমি চাও কি চাইছো তোমাকে দেওয়া হবে এবং তুমি সুপারিশ করো তো তো সাফা তোমার সুপারিশ কবুল করা হবে তো সুপারিশ হচ্ছে আসলে আখেরাতের দোয়া একের অন্যের জন্য কোন ব্যক্তির রসুল ছাড়াও হইতে পারে কিন্তু সবচাইতে বড় সাফাত হচ্ছে আম্বিয়া রসুলগণের আর এটা নিশ্চিত সমস্ত নবিরসুলগণ সাফাত করবেন নিশ্চিত কিন্তু আমাদের মধ্যে কে কার জন্য সাফাত করবে না করবে এটা নিশ্চিত না আম্বিয়া রসুলগণের সাফাত যা নিশ্চিত এটা জানতে হবে পার্থক্য এটুকু কারণ এই পার্থক্য বেদায়ীরা করে না সাফাতের চাইতে সাফাত ভালো জানে না ওদের জন্য কারো সাফাতের প্রয়োজন হবে নাচতে পারবে না বলতে পারবেন কিন্তু নবীর গন সকলে সাফাহাত করবেন নিজ নিজ জন্য এবং অমেনদের জন্য সাফাত করবেন এবং সাফাত কর এই অপরাধীদের জন্য সাফাত করো যার তার জন্য তাহলে হবে না এব্রাহিম আলিহাস্লামের পিতা মুশ্রিখ মারা গেছে এই নয় যে ইব্রাহিম সালাম কি বলবেন আল্লাহ আমার বাপের জন্য সাফাত করেছে তা জানা দাও হবে ইম হবে না মহাম্মদ রসুলাম সবচেয়ে বড় সাফাত হবে না মুশ্রেকের জন্য অনুমতি হবে না হ্যাঁ মহমিনের জন্য হবে মহমিন মুসলিম তার ইসলাম টিকে আছে বড় বড় অপরাধ পারে তাদের জন্য সাফাত হতে পারে কার জন্য কতটা হবে আল্লাহ ভালো জানে কথা আপনি ভাবেন না যে আমি চুরি ডাকাতি বেমানি করে যাব। আর আমি সুদ খেয়ে যাবো খেয়ে যাবো সাফাতের মহান আল্লাহ জানেন যা সৃষ্টি জগতের সামনে রয়েছে এবং পেছনে রয়েছে ইতিবাচক ইতিবাচক গুণ এর মোল্লা गई ना देखले बोलते पिछले ना हम पर्दार आड़े देवाल आड़ा किन शक्ति एकम्र आल्ला এবং আল্লাহ জ্ঞানের কিছু কিছুকে পরিষ্ঠন করতে পারে না মানব জাতি বা আল্লাহ তবে যা আল্লাহ চান আল্লাহ রাবুল আলমিনের সম্পর্কে মানুষ সবকিছুই জেনে নেবে বা যতটা জানতে চাইবে জেনে নেবে না তবে কতটা জানতে পারবে যতটা আল্লাহ চাইবেন যার সম্পর্কে দিনের জ্ঞান দেখ আমরা সারা জীবন করান হাদিস পড়াশোনা করছি ঠিক না ওই যে শুরু করেছে ছোট জীবন থেকে হ্যাঁ ইসলামিক শিক্ষা এখন পর্যন্ত পড়েই যাচ্ছে কতটা জানতে পেরেছি দিন সম্পর্কে আল্লাহ সম্পর্কে হ্যাঁ ইল্লা বেমাশাহ যতটা আল্লাহ চেয়েছেন যদি নিজের ক্ষমতা থাকতো সবাই বড় বড় আল্লাহ ইচ্ছা মতো যে আমি এত বড় আলেম হইতে চাই আর শুধু আমি এতটা জানবো ক্ষমতা আছে হাজার হাজার আমরা কথা শুনছি তার মধ্যে করা কটা আমাদের স্মরণে মেমোরিতে পারছি এটা আমাদের আয়ত্তে আছে ইল্লাশা যতটা আল্লাহ রাখছেন ততটাই থাকছে কিন্তু আপনার যে কতটা শতকরা পাঁচটা থাকবে না দুটো থাকবে না তিনটা কি একটা আপনার নেই আমি এতটা রাখবো নেই ব্যক্তিরে রয়েছে আল্লাহর কুসি আল্লাহ রব আলমিনের সত্তা সম্পর্কে আল্লাহর আরস সম্পর্কে আল্লাহর কুসি সম্পর্কে মুসলিমদের আসলে সম্ভব জ্ঞান নেই যার ফলে এই বিদাতে ধারণা যে আল্লাহর যদি দিক বলি তাহলে আল্লাহ তো কোন একটা জায়গায় সীমিত হয়ে যান তার মানে আল্লাহ যেন ছোট খাটো কোনো কিছু আর আল্লাহ জমিন আসমান মনে হচ্ছে আল্লাহ চেতে বড় তাই না ঠিক না এটাই না বুঝাই না হলে কেন বলব যে দিক বললাম তো এরকম হয়ে যাচ্ছে ওইরকম যাচ্ছে যেমন আশা মাত্র এই তিরকমরা হয়েছে এভাবে অথচ চিন্তা করুন আপনি আল্লাহ রব আলের আরো কুরসি আসমান সাগর মহাসাগর এই সমস্ত কিছু চাইতে কত বড় গুঞ্জে আর আল্লাহ সত্তা সব কিছু চাইতে বড় এই নয় যে যেমন আমার একটা স্টেজ আছে আর স্টেজে একটু জায়গা আছে একটা চেয়ার আছে ওই চেয়ার মধ্যে মাত্র কয়েক ইঞ্চিতে আমরা বসে আছি এরকম কি তিনি হচ্ছেন আকবর আকবর মানে মহান আকবর মানে কি সব চেয়ে বড় শাব্দ গুণের দিক থেকে বড় বড় কথাটি দুই ক্ষেত্রে হয় বড় কথাটি দুই ক্ষেত্রে হয় যেমন আপনি বলছেন আমি ওনার চেতে বড় একটা হচ্ছে বয়সের দিক থেকে বড় আরেকটা হচ্ছে মান সম্মান মর্যাদার দিক দিয়ে বড় বয়সে বড় না কিন্তু মর্যাদার দিক থেকে বড় আল্লাহ রাবুল আলমিনীর ক্ষেত্রে একটা দিক না সব দিক সব দিক থেকে আল্লাহ বড় এই না যে শুধু আল্লাহ হওয়ার দিক থেকে বড় আল্লাহ শুধু তার গুণের দিক থেকে বড় না আল্লাহ গুণের দিক থেকে বড় দিক থেকে বড় সব দিক থেকে বড় আল্লাহর এটা হচ্ছে ইতিবাচক বা আল্লাহ কুরসি সম্পর্কে আল্লাহ কুরসি আছে এটা হচ্ছে ইতিবাচক আকাশ এবং জমিনের রক্ষণাবেক্ষণ হেফাজত তাকে ক্লান্ত না ভাড়া ক্লান্ত না আমাদের কয়েক ঘন্টা ডিউটি করে আসলে ক্লান্ত হয়ে পড়ি আল্লাহ ক্লান্ত হন না নেতিবাচক গন না ক্লান্ত আয়তের সমর্থক মানে ক্লান্তি তা আমাকে কোন ক্রান্তি স্পর্শ করে না আল্লাহ বলছেন ইউক্রেসহেদ ইউক্রেসহ মানে ক্লান্ত করে দেওয়া ভারী করে দেওয়া হ্যাঁ ভারা ক্রান্ত হয়ে যাওয়া আলিউল আজিম তিনি সু উচ্চম এবং সুমহান ইতিবাচক মানে নেতিবাচক ইতিবাচক এই আয় দশটি রব্বুল আলম রয়েছে এটা গায়তিল দশটি কি রয়েছে রব আলমিনের গুণ রয়েছে কিছু ইতিবাচক কিছু নেতিবাচক এই সুন্দর সুন্দর যে আল্লাহ রব গুণ রয়েছে যার ফলে এই সুরার ফজিল খুব বা এই আয়াতের ফজিল তো খুব বেশি রয়েছে পক্ষ থেকে তার সুরক্ষা একজন একজন সারা রাত নিযুক্ত থাকবে ওয়ালা করবহু শেতান তার ভোর হওয়া পর্যন্ত শয়তান তার কাছে যেতে পারবে না নিকটবর্তী হইতে পারবেন কাবো কারি হাফেজ ছিলেন জিজ্ঞেস করলেন বলো তো তুমি বড় কারি হাফেজ কোরআন কোন আয়াতি সবচেয়ে মহান কোন আয়াতী সবচেয়ে মহান কোরআন কেরিমের তিনি আল্লাহ রাসুল আলম আল্লাহ এবং তার রসুল কয়েকবার করে এই জিজ্ঞেস করতে বলেন এবং রসুল আলম বলেছেন সাহবাহ কিন্তু নবী সালামের এতেকালের পরে সালাফগন তাবাইন তাবাহ সাহেব তারা আল্লাহ ওয়ারাসুল বলতে আল্লাহ আলম এই জন্য তফসির দেখলে আদি দেখলে মিম তফসির করতে গিয়ে আল্লাহ আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের মাঝে নন তিনি তখন আর আল্লাহ আর বলবেন আল্লাহ আলম বলবেন আপনার যদি জিজ্ঞেস করে কোন কথা আর আপনার জানা না থাকে অত সন্দেহ তা কি বলবেন আল্লাহ আলম আল্লাহ ভালো তারপরে বললেন হে আবুল মনোজ আবুল মনোজ তার উপিয়ত তোমার জন্য হানু থেকে তোমার জন্য জ্ঞান যাতে করে সহজ হয়ে যায় দিনের জ্ঞান যাতে করে সহজ হয়ে যায় এটা মহান আয়াত কেন বলা হয়েছে লেমাস্তাল আসমা আল্লাহ নাম রয়েছে তাতে ইতিবাচক আর যেসব সমীচিন্ন উচিত নয় উপযুক্ত নয় সেগুলি থেকে তাকে পবিত্র করা হয়েছে হাই কয় এই দুটো আল্লাহর যে নাম আসমা হুসার মধ্য থেকে এই দুটোর নাম সম্পর্কে বলা হয়েছে ইসমা আজম হাসান বলেছেন কেউ যদি বল ইসম আজম আলহাইম সেটাও ঠিক হাদিস আজম এই রকম বিভিন্ন না আল্লাহ রী সম্পর্কে আল্লাহকে আল্লাহ বলে যত টাকা অন্য নাম দিয়ে এত টাকা হয় না সবচেয়ে মহান নাম অনেকের মতো আল্লাহ ইসম সম্পর্কে বিদ্যার্থীদের খুব ভ্রান্ত ধারণা আছে ইসম আজম দিয়ে নাকি মেলা কিছু তদবির করা যায় আপনারা শুনেছেন জানা আছে যারা যত বেশি বিদাতি সমাজে থেকেছে আর বিদাতি পরিবারে থেকে বিদাতি কিতাব তারা বেশি জানে এগুলো কথা ইসমে আজম দিয়ে নাকি হ্যাঁ কি করে দা আকাশে উড়িয়ে দেওয়া যায় ইসমে আজম পড়ে নিজেই নাকি আকাশে উড়ে যায় ইসমে আজম পড়ে সমুদ্রে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে সব এগুলি এই অন কথা হ্যাঁ এগুলি ভিত্তিহীন কথা উদ্ভট কথা নষ্ট কথা ইসলামী কথা দোয়া করেন হে হাই হে কয়ুম তোমার রহমত ফরিয়াদি হ্যাঁ বলছেন বার বার করে তুমি জালালাম পড়ে দোয়া করো তো আল্লাহর ইসমা আজমের ও সিলাই মাধ্যমে দোয়া করা এটা কবুল হওয়ার আশা রয়েছে কিন্তু মন্ত্রের মতো হিন্দুদের যেমন মন্ত্রের সম্পর্কে যেসব কথা শোনা যায় সেগুলি নয় মন্ত্রের কিতাব নয় আর আল্লাহর নাম এসব কোন মন্ত্র নয় আর এসব কোন এমন কিছু নয় যেগুলি অবস্থবগত সময় আমাদের শেষ দিয়ে যাচ্ছে এই আর আগে না এই আয়াতুল কুরসি সম্পর্কে দু কথা আরো উল্লেখ করি এই আয়াত থেকে যা দেখাতে চাইছেন তা হচ্ছে মহান আল্লাহ এই আয়াতুল কুরসিতে যেসব তাঁর গুণাবলী বর্ণনা করেছেন আর যেগুলি এখানে একত্রিত হয়েছে তার ক্ষেত্রে সেটা কিছু নাফি নেতিবাচক রয়েছে কিছু ইতিবাচক ইসমাত রয়েছে যেমন আল্লাহ রব্বুল আলমিনের সেফাতে কামাল পূর্ণতার গুণাবলী রয়েছে আল্লাহ সম্পর্কে যেগুলি ত্রুটি হতে পারে সেগুলিকে অস্বীকার করা হয়েছে এই বিষয়গুলি এতে রয়েছে এর মধ্যে আল্লাহ রবুল আলমিনের একটি গুণ আমরা শেষখানে পড়লাম আল আলী আল আলী মানে হচ্ছে আলাই আলু থেকে মানে ওপরে হওয়া আলী সু উচ্চ বললাম তাই না সু উচ্চ কোন দিক থেকে কোন দিক থেকে মানে তার সত্তার দিক থেকে না গুনের দিক থেকে সব দিক থেকে সত্তাগত দিক থেকে আল্লাহ সু উচ্চ মানে আল্লাহর জাত হ্যাঁ সমস্ত কিছুর উর্ধ্বে এটাই মানে বোঝায় না বুঝে আবার কোন দিক থেকে কি সব তাহলে আরো কিছু আছে আল্লাহ এখানে ওইখানে আছে তো ওপরে কিছু আছে আচ্ছা না নেই ওপরে ছাদ আছে হ্যাঁ তার উপরে আকাশ আছে মেঘমালা আছে তার নক্ষত্র আছে গ্রহ আছে ঠিক না। মেলা আকাশে পাখি উড়ছে আল্লাহ তার নিচে আছে তাহলে সর্বত্র সত্যাগত দিক ও তিনি সু উচ্চ বেকি মাত তার মানে হচ্ছে যে তিনি সমস্ত সৃষ্টির ওপরে আছেন তখন এ ভাববেন না যে আমাদের ওপরে যেমন সাত আকাশ রয়েছে আরো বহু সৃষ্টি রয়েছে আল্লাহ রবীন্দ্রের আল্লাহ রবীন্দ্র আল্লাহ আর সিস্তাওয়া আরসের সমুন্নত তিনি আল্লাহর আরসের ওপরে আল্লাহ রব আলমিন কয়েক জায়গায় রয়েছে এবং ওল কাদার मर्जदार दिखाई मर उल कहार क्षमतार दिख जेमन थी अरे उन्नी सवार ऊर्धे मैंने कि কখন আবার বোঝায় যে ক্ষমতার দিক থেকে সবার দিকে এই অফিসে আল্লাহর ক্ষেত্রে সর্বশক্তিমান তিনি আল মোতাজহার ফিকুল্লাই সবকিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এমন নয় যে আল্লাহ রবহমিনের নিয়ন্ত্রণ কোথাও হারিয়ে ফেলেন কোথাও নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণের বাইরে না এই বিষয়গুলি যত আপনার জ্ঞান বাড়বে ইমান তত বাড়বে কিন্তু যত জ্ঞান বাড়বে এই সম্পর্কে আল্লাহ সম্পর্কে তত ইমান বাড়বে আল্লাহ সবকিছু ঠিক না এই কথাটি দেখেন আপনার ইমান কেমন করে বাড়ায় এই কথাটা বুঝে না আপনি অসুস্থ দুরারোগ্যরোগ কত চিকিৎসা করলাম কত টাকা পয়সায় ঢাললাম बुलम नियंत्रण सबकिछ चिकित्सा जगते जरा चिकित्सक तेजर जगते এই রোগ ভালো হবে না যেমন অনেক রোগের ক্ষেত্রে যায় এটা হচ্ছে না কোনো হবে না এটা সব বলে কিন্তু ডাক্তাররা অনেক রোগ সম্পর্কে আপনার এই রোগ এই ছেলে ভালো হবে না যতটা পারেন এই আপনার বাপ ভালো হবে না এই ডাক্তারের কথা শুনলে কিন্তু আমরা হয়ে যাই কারণ আমাদের ইমান কমজোর তখন রব আলের কুদরত্বের কথা রব আল আলীটার কথা করেন আল্লাহ তার নিয়ন্ত্রণে মুখে বললে হবে না এই যেই রোগের কোন চিকিৎসা বলছে মেডিক্যাল সায়েন্সের নেই সেটাও আল্লাহ রবুল আলমিনের নিয়ন্ত্রণে এটা আপনার ইমান মজবুত করে দেবে না তারপরে আপনার কখনো হতাশ আসবে না যে আল্লাহ আমি তার আর ভালো হব না কারণ ডাক্তার সারা দুনিয়ার ডাক্তার লিখছে বলছে যে এই রোগের কোন চিকিৎসা নেই বলবেন কখনো একজন মুসলিম না কখনো এই জ্ঞানগুলি যখন হবে দেখেন তহিদ পড়লে ইমান কেমন তৈরি হয় তহিদ পড়ার মতো পড়তে হবে শিখার মতো শিখতে হবে এই হচ্ছে তৌহদ হচ্ছে তৌহিদ আমরা কিন্তু ওখানে গিয়ে একেবারে হেমত হারিয়ে ফেলি আর উপায় নাই কিছু আর বাসবো না সেইটুকু কারণ মনোবল একবারে ধ্বংস হয়ে গেছে না কিছুই তার নিয়ন্ত্রণে সবকিছুই তার নিয়ন্ত্রণে আচ্ছা सम्भव और असम्भव भाषा आसिबल और इम्पसिबल तेत्र क्षेत्र क्षेत्र असम्भव मेला सम्भव सामान्य किस जिन तुम्हें आल्लर क्षेत्र एम कि आज जेटार नाम हम इमपसिबल असम्भवे रोग भलो असम्भव আমার এই সমস্যার সমাধান অসম্ভব তাহলে চিন্তা করেন তাই লিখছেন কাছে কোনো কিছুই অসম্ভব নাই অসম্ভব নয় কিছু শাহতান থেকে হেফাজতে থাকবেন রাতে যদি আয়াতুল কুর্সি পড়েন এই হাদিসটি সহিখারি তুলেছে এই হাদিসটি সহি বখারি তুলেছে সহিদ আবু রাজি আল্লাহ তো বর্ণিত সুতরাং এর ওপর আমল রাখবেন বলবেন না অভ্যাস করেন বস করেন আল্লাহ বলে ওফিক দান করেন এখানে আজকের আলোচনা শেষ করছি ও সাল হোসানবেন মোহাম্মদালা আলী হোসান বিয়ুল